এর কারণ হল এতে করে সার্বভৌম ক্ষমতার মালিকের বদলে সব দেশের সংবিধান ও আইনের আনুগত্যের শপথ নেওয়া হয় যদিও তা সরিয়া বিরোধী হয় তাহলে দিন প্রচার করতে যে এমন শপথ নেয়া কি যাই তাছাড়া সেসব দেশে থাকতে যে কিছু হারাম কে বাধ্য হয়ে মেনে নিতে হয় সেই ক্ষেত্রে কি প্রথম প্রশ্ন প্রশ্ন করেছেন বিভিন্ন মুসলিম দেশে মুসলিম দেশের মুসলিম বিদ্বেষী সরকারের অধীনে সরকারি চাকরি করা যাবে কি যদি আপনি মুসলিম দেশে চাকরির সুযোগ সুবিধা না পান অথবা অমুসলিম দেশেই বসবাস করছেন বাধ্য হয়ে তাহলে অমুসলিম দেশে বা অমুসলিমরা মুসলিম বিদ্বেষী বলেছেন আর তার সাথে আর একটু বাড়িয়ে দিয়েছেন যে মুসলিম বিদ্বেষী যারা অমুসলিম তারা দুই রকম এক হচ্ছে মুসলিম বিদ্বেষী আর একটা হচ্ছে সাধারণ অমুসলিম কিন্তু মুসলিম বা ইসলাম বিদেশিতা প্রকাশ করে না কারো ভিতরে কি আছে সেটা দেখার বিষয় নয় বাহ্যিক ইসলামের শত্রুতা বা ইসলাম বিদ্বেষিতা প্রকাশ করে না দুই রকম অমুসলিম রয়েছে মুসলিম বিদ্বেষী সরকারের অধীনে চাকরি করা মুসলিম বিদেশী যারা তাদের অধীনে আপনি নিরুপায় না হলে চাকরি করতে যাবেন না আর এমনিও যদি অমুসলিম হয় অমুসলিম দেশে তাহলে সেখানে চাকরি মুসলিম দেশে চাকরি পেলে মুসলিম দেশে চাকরিকে প্রাধান্য দেবেন যদিও সেখানে রুজি আপনার কম হয় রোজগার কম মুসলিম দেশ থেকে গিয়ে অমুসলিম দেশে আপনি চাকরি করবেন সব করেই যেমন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর অনেকে যাচ্ছেন অনেকে কোরিয়া যাচ্ছেন অনেকে চায়না যাচ্ছেন অনেকে পশ্চিমা দেশে যাচ্ছেন সব করে মুসলিম দেশে অথবা যে কোনো মুসলিম দেশ থেকে যাচ্ছেন না মোটেই এটা ভালো কাজ নয় যাবেন না স্থায়ী তো মোটেই যাবেন না অস্থায়ীও যদি আপনার জন্য রুজি লোকেরা তো অমুসলিম দেশগুলি পশ্চিমা দেশকে জান্নাতই মনে করে ফেলেছে এই জান্নাত দার্জালের জান্নাত যেন না হয় আল্লাহ হেফাজত করে আর যারা অমুসলিম দেশে হয়তো জন্ম নিয়েছেন সেখানে বসবাস করতে বাধ্য এখন ওখানেই যখন আপনার জন্ম ওখানে যখন আপনার বসবাস আপনার বাপদাদা থেকে অথবা আপনি নিজেই সেখানে মানে নাগরিকত্ব বা সেখানকার তাহলে তো তখন মুসলিম দেশে যদি হিজরত করা কোন রাস্তা না থাকে আর সারা বিশ্বের মুসলিম যারা মুসলিম দেশে বসবাস করছে তাদের হিজরতের রাস্তা বর্তমানে কোথাও তেমন খোলা নেই যখন এমনই পরিস্থিতি যারা মুসলিম দেশে বসবাস করছেন আগে থেকেই তারা সে দেশে করবেন না হলে সেখান থেকে যেকোনো ভাবে হিজরত করা আল্লাহ ফরজ করেছেন হিজরত করার চেষ্টা করত আর তারপরে তাতে বলেছেন যে সেখানে শপথ আর আইনের আনুগত্যের আইনের মুসলিম দেশে বা কয়টা দেশে ইসলামী আইন রয়েছে সৌদি আরব ছাড়া বাকি আর কোথায় ইসলামী আইন রয়েছে আল্লাহ হেফাজত করুন সুতরাং সব একই কথাই হয় কথায় মুসলিম দেশ আর না হইলে উন্নয়ন কাবুলা তোমাদের পূর্ববর্তী জাতির তোমরা অন্ধ অনুসরণ করবে যে ভবিষ্যৎবাণী করেছ আজকে মুসলিম হোমার অবস্থায় হচ্ছে ওই রকম তো এইরকম ক্ষেত্রগুলিতে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করবেন এক কথা মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাওয়ার কখনো চেষ্টা করবেন না আল্লাহ তাতে কোনো বরফত রাখেন নাই এবং আপনার ইমান ইসলামের হেফাজত করতে হবে তাছাড়া সেসব দেশে থাকতে যেই কিছু হারামে বাধ্য হয়ে হারাম বাধ্য হয়ে মেনে নিতে হয় হ্যাঁ অবশ্যই মেনে নিতে হয় এই জন্য আর সেসব দেশে যাবেন না আর এখানে আর একটি কথা যে তাহলে দিন প্রচার করতে যে এমন শপথ নেওয়া কিবার সৌদি আরবে সাহ সালে ফৌজান তারা সাইফুল রহমতুল্লাহ রয়েছে তাদের কত রয়েছে যে যারা দায়ী আল্লাহ দিনের দায়ী তার অমুসলিম দেশে যাবে যাবে বড় বড় শেখেরা শপথ করেন যদি অনেকেই সতর্ক এই বিষয়ে আগ্রহ করার পর প্রকাশ করেন না অথবা যেতে চান না বা চাননি কিন্তু অনেকে গিয়েছেন আল্লা আলম এইরকম বড় বড় শেখেরা যাচ্ছেন তো যাবে আর সেখান থেকে দিনের দাওয়াত আবার মুসলিম দেশে ফিরে চলে আসবে যদি মুসলিম দেশে থাকা সম্ভব হয় আল্লাহ যেন তহিক দান করেন আমাদের জন্য আল্লাহুল আহ যেন আমাদের জন্য মুসলিম দেশে বসবাস কে সহজ করে দেন রব্যে আনজলে মুনসম বারক ফেলে মুসলে রব্যানসল